সালামু আলাইকুম ওরম আবরকাত আলহামদুলিল্লাহ রবিলাম ও সালসালামফিল আমি মুরসালীন মহামদিন আলহি ও সাহাবিহি আজমাইন ওবাদ সম্মান দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাহর্তাহাবি রহমতুল্লাহ আলী রচিত অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বোৎসেন আমরা পুনরুত্থানের উপর ইমান রাখি গত পর্বে আমরা পুনরুত্থানোর উপরে দলিল দিচ্ছিলাম কোরআন করিম থেকে ইমান রাখি হচ্ছে আর গাইবী জিনিসের ব্যাপারে বাইরে আমরা যদি আকলি দলিল সমর্থন করে সেটা গ্রহণ করব। না হলে সেটা বিরোধী কোন মত গ্রহণ করব না কোরআন সুনার যা এসেছে তাতে দেখা যায় যে পুনরুত্থান উপরে ইমান আনতেই হবে আমরা গত পর্বে আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ তালা কোরআন করিমে करीमे आल्ला दलिल विभिन्न भाई उल्लेख करदाहरण दिए क्या जो तुले এইভাবে আমরা যে আলোচনা করি পুরো কোরআনে কারিমের মধ্যে এত দলিল না এজন্য আমরা গত পর্বে শুরু করেছিলাম যে কিভাবে আমরা সেটাকে তুলে ধরতে পারি আমরা প্রথমে বলেছিলাম যে আল্লাহ তালা আহ আল্লাহ তালা আল্লাহ তাদের পুনরুত্থান ঘটাবেন তিনি এই জন্য বলেছেন যে প্রথমে শপথ করে বলেছেন যে আমি শপথ করে বলছি যে পুনরুত্থান হবে তিনি বলেছেন ই ওর বি কখনো তিনি বলছেন অবশ্যই অবশ্যই আপনার রবের শপথ করে বলছেন যে তিনি অবশ্যই তোমার পুনরুত্থিত হবে কখনো কখনো তিনি আগের এক প্রথমবার সৃষ্টির সাথে তিনি দেখিয়ে দিয়েছেন যে প্রথমবার সৃষ্টি যেমন সহজ দ্বিতীয়বার সৃষ্টি আরও সহজ হওয়া নো আয়লেই সেটা তার জন্য আরো সহজ এটা দেখিয়ে দিয়েছেন অর্থাৎ প্রথম সৃষ্টির উপর দ্বিতীয় সৃষ্টিকে তিনি আল্লাহ তায় দেখিয়ে দিয়েছেন প্রথম ব্যাপার সৃষ্টি করেছেন দ্বিতীয়বার তিনি আবার সৃষ্টি করবেন আবার পুনরুত্থান ঘটাবেন তিনি উল্লেখ করেছেন গত পর্বে আমরা এই বিষয়ে হাজিজ করানোর আয়াতগুলো উল্লেখ করেছি আজকে আমরা উল্লেখ করতে চাই যে তৃতীয় যে দলীয় আল্লাহ দিয়েছেন কোরআন একাডেমি যে জমিন যেভাবে আল্লাহ করেন তেমনিভাবে আল্লাহ পুনরুত্থান ঘটাবেন জমিন জীবিত করেন আমরা দেখতে পাচ্ছেন জমিন মরা মরা জমিনকে আল্লাহ তালা উপর থেকে পানি দেন পানি দিয়ে আবার সেটাকে জীবিত করেন এবং মানুষ বুঝতেই পারে না এই গাছ কোনোদিন হবে কিনা কিন্তু বৃষ্টি হয় আবার গাছ হয় আবার কোথাও দেখা যায় মাটিতে খালি মাটি পরে আছে বৃষ্টি হওয়ার পরে সেখানে নতুন করে গাছ জন্মে কেউ দেখেও নাই সে গাছের বীজ কোথায় লুকায়িত ছিল অনেক সময় দেখা যায় সে অনেক জায়গায় বৃষ্টি হওয়ার পরে মাছ জন্মে যত মানুষ জানে না সে মাছ কোথা থেকে আসলো এভাবে আল্লাহ তালা উদাহরণ দিচ্ছেন যে যেভাবে জমিনকে তুমি দেখে আসছো দেখে দেখতে পাচ্ছ যে শুষ্ক নির্ভর হয়ে পড়ে আছে যখন এরপরে আল্লাহ তালা পানি দেন সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এহতাজ জাত সেটা কেঁপে ওঠে। জমিনের এই কম্পন প্রমাণ করে শব্দ বর্তমানে এটা বাস্তব যে এটা কেয়ামত আল্লাহ তালার বাণিজ্য হক সেটার প্রমাণ এবং এইজাজ যখন বৃষ্টি হয় তখন জমির উপরে একটা কম্পন অনুভূত হয় এবং সেটা অনেক মানুষই বুঝতে পারে যারা যাদের মধ্যে এই অনুভূতি আছে তারপর সেটা বাড়তে থাকে জমির মধ্যে জিনিসপত্র বাড়তে থাকে ও আমি যাও জিম্বাহি আল্লাহ তালা বলেছেন অত্যন্ত বিভিন্ন ফল ফলাদ সাধারণ হবে তিনি সেটা করেন তিনি সবকিছুর উপর ক্ষমতা আসবেই আসবে এতে কোনো সন্দেহ নেই এবং আল্লাহ জমিনে যা আছে কবরে যা আছে তাদেরকে তিনি পুনরুথান একটি আয়াতের এই থেকে একটি এক জায়গাতেই তিনি উল্লেখ করলেন যে যেভাবে জমিনকে তিনি পুনরায় জীবন্ত করে তোলেন বৃষ্টি দিয়ে তেমনিভাবে মানুষ যেহেতু এই জমিন থেকে সৃষ্টি হয়েছে মানুষকেও তিনি আবার জীবিত করবেন এবং হাদিস থেকে আমরা ইতিপূর্বে আলোচনা জেনেসি যে প্রথম প্রথম যখন আল্লাহ আবার আল্লাহ আবার যখন তৈরি করবেন তখন প্রথমেই বৃষ্টিপাত দিয়ে এই জমিনের মধ্যে যারা আছে তাদেরকে মানুষের মত করে তৈরি করবেন তারপর আল্লাহ তালা সেখানে আবার সিঙ্গে ফুটকারের সাথে সাথে আবার রু দিয়ে আকাশে আল্লাহর সামনে আল্লাহর সামনে নিয়ে হাজির করবেন একথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এটা একটি আয়াত যে আয়াত প্রমাণ করছে যে আল্লাহ তালা জমিনকে যেভাবে জীবিত করেন সেভাবে মানুষকেও জীবিত করবেন মৃতদেরকেও জীবিত করবেন অন্য আয় আল্লাহ বলছেন ফানজুর রহমাতিল্লা আল্লাহ আল্লাহ আসার গুলো দেখুন আকাশ থেকে বৃষ্টি পড়লে কিভাবে ফল ফলাদি জম বাড়ছে বেড়ে উঠছে কিভাবে গাছ গাছালি উঠে যাচ্ছে তারপর আল্লাহ তালা বলছেন ফানজুরিল্লা আজহার রহমতুল্লাহ কাইফাই জমিন মৃত ভূমিকে তিনি কিভাবে জীবিত করেন তিনি সত্তা যিনি সত্তা তিনি যিনি নাজিল করেন আসমান থেকে পানি বেকাদারী পরিমিত রূপে আনসার এভাবে তিনি মৃত ভূমিকে মৃত শহরকে মৃত নগরীকে আবার তিনি প্রাঞ্চল্য ফেরিয়ে দেন প্রাঞ্চঞ্চল হয়ে উঠে সেটা কাদালিকা তোখরা জুন এভাবে তোমরা বের হবে জমিন থেকে যেভাবে তিনি প্রাণ চঞ্চল্য দেন মরা জিনিসের মধ্যে তেমন তিনি মরার পরে মৃত্যুর পরে আবার তোমাদের পুনরুত্থান ঘটাবেন মাটি থেকে তিনি তোমাদেরকে উঠাবেন তার সামনে উঠাবেন আল্লাহ তালা সুরা জায় এগারো নম্বর আয়তে সেটা বলে দিয়েছেন অন্য আল্লাহ তালা বলছেন খারাপ অবস্থায় আছে ভালো অবস্থায় নেই বিনয় অবস্থায় পড়ে আছে বিনয় এখানে বিনয় অর্থ হচ্ছে সেটা আল্লাহ তাল রহমতের প্রতি বিনয় হয়ে আছে তারপর যখন এর উপরে আমি গাছ গাছ নিশ্চয়ই যিনি এই জমিনকে জীবিত করছেন তিনি মানুষকে মৃত জীবিত করবেন ইন্না কুলিশ তিনি সবকিছুর উপর ক্ষমতা বান অন্য আল্লাহ তালা বলছেন হাত্তাহ সাহাবান যখন এই বাতাস দিয়ে জমিন যখন তিনি করে তোলেন এবং সেটাকে মৃতভূমির দিকে নিয়ে যান আকাশের বাতাস সেটাকে নিয়ে যায় মৃতভূমির দিকে সেখান থেকে বাতাস দিয়ে তিনি নাজিল করেন সেখানে পানি সেখানে বৃষ্টি নাজিল করেন বৃষ্টি বৃষ্টি অবতরণ করেন আখরাজিনা বিহি মিনকুল ইসামরাত সেখান থেকে এটা দিয়ে তিনি এই বৃষ্টির পানি দিয়ে তিনি সব রকমের ফল ফলাদি বের করেন হাসি আসমান থেকে তিনি নাজিল করেন পবিত্র পানি তা দিয়ে তিনি বাগান এবং বিভিন্ন যে সমস্ত দানা সেগুলো তিনি বের করেন ও নাকলা এবং তিনি খেজুর গাছ বের করেন তিনি বের করেন বাহার এসবই তিনি করেন কি বান্দাদের রিজিক হিসাবে মালদাত এর মাধ্যমে তিনি মৃত দেশকে জীবিত করেন মৃত ভূমিকে কে জীবিত করেন মৃত এলাকাকে জীবিত করে তোলেন বৃষ্টির দ্বারা আল্লাহ তাল বলছেন কেদায় আলিক্যাল খুরুজ যেভাবে জমিনকে জীবিত করে এভাবে তোমাদেরকে বের করে আনা হবে তোমাদেরকে আল্লাহর সামনে নিতে হবে বের করে নিয়ে আসেন তিনি জমিনকে তার মৃত্যুর পরে আবার জীবিত করেন কাদা আলিকা ও কাদা আলীকা তো জুন তোমাদেরকে বের করে আনা হবে অর্থাৎ যিনি মানুষকে বীর্য নামক মৃত থেকে জীবিত মানুষ করেন অনুরূপভাবে যিনি কবর থেকে জীবিত মানুষকে যিনি অনুরূপভাবে যিনি ডিম থেকে মৃত নামক ডিম থেকে প্রাণীকুল বের করে নিয়ে আসেন জীবিত যিনি জীবিত থেকে মৃতকে বের করেন অর্থাৎ জীবিত মানুষ থেকে বীর্য বের করেন জীবিত পশু পাখি থেকে ডিম বের করেন তেমনিভাবে তিনি জমিনকে করেন এবং এভাবে এখান থেকে তিনি জীবিতকে কে বের করে আল্লাহর সামনে তিনি তার সামনে তিনি নিয়ে যাবেন অন্য আল্লাহ তারা বলছেন আহ আয়তুল আর্দুল মাইতে তো না আর তাদের জন্য নিদর্শন হচ্ছে তাদের নিদর্শন হচ্ছে জমিন মৃত জমিন আহিয়াই না যা আমি জীবিত করেছি আমরা জীবিত করেছি ও আখর হাফব্যান ফিন করুন এর থেকে আমরা দানাফানি বের করেই এবং এর থেকে তারা খায় যে সমস্ত ফল ফসল আদি হয় সবই তিনি মৃতভূমি থেকে আল্লাহ তালা বের করে নিয়ে আসেন এ সবই প্রমাণ করছে যে মৃত থেকে যেভাবে মৃত জমিন থেকে আল্লাহতালা যেভাবে ফল ফলাদি ফসল এবং বিভিন্ন জিনিস বের করে নিয়ে আসেন সেভাবেই আল্লাহতালা মানুষদেরকেও মৃত ভূমি থেকে বের করে হাঁসরের মাঠে তিনি নিয়ে যাবেন সেই প্রমাণ তিনি দিচ্ছেন কোরআন করিমে কোথাও কোথাও চার নম্বর আল্লাহ প্রকার যে আয়াতগুলো আল্লাহ উল্লেখ করে সেগুলোর মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে আসমান জমিন যেভাবে তিনি সৃষ্টি করেছেন এত বড় সৃষ্টি এত প্রকাণ্ড সৃষ্টি তার করতে কোনো ব্যাগ পেতে হয়নি এটা সৃষ্টি করতে সুতরাং মানুষ নামে এই সামান্যতম প্রাণী এবং জিন নামে প্রাণীগুলো এই সৃষ্টিগুলো এই ছোট সৃষ্টিগুলোকে সৃষ্টি করতে তার তো কোনো বেগ পাওয়ার বেগ পাওয়ার কথা নয় যারা ধারণা করছে কঠিন কিভাবে বের করবে তাদের জন্য তাদের বিবেকের প্রতি তিনি তাদের বিবেকের প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন বিবেকের প্রতি তোমার কেমন বিবেক তোমরা এখনো চিন্তা করছো না যে আসমান জমিনের মতোতে বিরাট জিনিস তিনি সৃষ্টি করেছেন তাহলে তোমাদের সৃষ্টি করা খুব মোটেই কঠিন কিছু নয় আগেকার সময় মানুষ আসমান জমিন দেখে বুঝতো উপরের আকাশ নিচের জমিনের টুকে বুঝত এখন বিজ্ঞানের। অবদানে দান্তি পেরেছে যে আকাশে এই জমিনের চেয়ে বহু জমিনের মতো বহু বহু জমিন রয়েছে এবং এই পৃথিবীর মতো বহু বহু পৃথিবী রয়েছে এই নক্ষত্রের মতো বহু নক্ষত্র রয়েছে এই সূর্য নামক নক্ষত্রের অধীন যে সমস্ত গ্রহগুলি আছে অন্য এরকম হাজার হাজার নক্ষত্র রয়েছে তাদের এরকম গ্রহ রয়েছে এই সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহালা সেখানে আমার আপনার সৃষ্টি তো খুব সাধারণ ব্যাপার এগুলি কোন চিন্তা করে অবশ্যই আল্লাহ ফত আহসানুল ইন্ধা তিনি মিথকে জীবিত করবেন এবং আমরা আল্লাহর সামনে পুনরুত্থিত হব এটা তারা স্বীকার করতে বাধ্য হবে আল্লাহ তালা কোরআন এক বলেন আবহাওয়া আনালামিয়া খালকা তারা কি দেখে তারা কি দেখে না যে যিনি আল্লাহ এবং জমিন সৃষ্টি করেছেন এবং এই এই সৃষ্টিগুলো সৃষ্টি করতে তার কোনো ব্যাগ পেতে হয়নি কষ্ট হয়নি আলা যে তিনি বেকদের জীবিত করতে সক্ষম অবশ্যই হা ইন্নাহ আয়লা কুলি সেন কাদি তিনি সবকিছু সৃষ্টি করতে সক্ষম সুরা কাফের তেত্রিশ নম্বর আয়তাল্লাহ সেটা বলেছেন সুরা নাজের ২৭ নম্বর আয়তাল্লাহ বলছেন আন তুম আসাদু খালকানা বানাহা তোমরাই কি সবচেয়ে কঠিন সৃষ্টি নাকি আসমান তোমাদের আল্লাহ করেছেন এত বড় করতে সক্ষম এবং তোমাদেরকে তোমাদের পুনরুত্থান ঘটাতে তিনি সক্ষম তিনি অবশ্যই তোমাদের পুনরুত্থান ঘটাবেন সুরে একাশি নম্বরে আল্লাহ তালা বলছেন আউলা সালাহ যে খালাক আসামা আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কি বেলা হিসেবে কাদের তিনি কেউ সক্ষম নন আল্লাহ লোকাম ইসলাম তাদের মতো সৃষ্টি করতে বেলা অবশ্যই হ্যাঁ তিনি করতে সক্ষম ওহু আল কাল আলিম তিনি সব সবচেয়ে বেশি স্রষ্টা এবং সবকিছু জানেন তিনি সব সবকিছুর স্রষ্টা এবং তিনি জানেন কোথায় কার শরীরের কোন অংশ কোথায় লুকিয়ে আছে সেটাকে তিনি একত্র করে আবার সেখানে জীবনদানে সক্ষম নতুন করে তিনি তৈরি করতে সক্ষম পুনরায় সৃষ্টি করতেও তিনি সক্ষম খাল কল একাধা নতুন সৃষ্টি পুরাতন সৃষ্টি সবই তিনি সক্ষম কারণ তিনি আসমান এবং জৈ জমিনের মতো এত প্রকাণ্ড সৃষ্টি তিনি করতে পেরেছেন সুতরাং এই মানুষ বা জিন সামান্যতম সৃষ্টি আবার পুনরুত্থান ঘটাতে ঘটাবেন না এটা কল্পনাও করা যায় না তারপরে আল্লাহ তাআলা ঐຫນয়াতে বলছেন আওলাম ইয়ারা আনাল্লাহা আল্লাজি আনাল্লাহা আল্লাজি খলাকাস সামাওয়াতি ওয়ালাদা কাদিরুন আলা আন ইয়খলক মিসলাহুম সূরা ইসরার 99 তে আল্লাহ বলছেন যে তারা কি দেখে না যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তিনি তাদের মত সৃষ্টি করতে অবশ্যই সক্ষম ঐຫນয়াতে আল্লাহ তাআলা বলছেন না খলকুস সামাওয়াতি ওয়ালাদা আকবারু মিন খলকি নাসী ওয়ালাকিন্না আকসারান নাসী লা ইয়ালামুন জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি চেয়ে আরও বড় ব্যাপার বড় প্রকাণ্ড ব্যাপার বিশাল ব্যাপার অথচ অধিকাংশ মানুষ জানে না জানলে তারা আসমান এবং জমিনের সৃষ্টির ব্যাপারে সন্দেহ যেমনি করে না তেমনিভাবে তারা মানুষের পুনরুত্থানের ব্যাপারে তারা সৃষ্টি সন্দেহ করতো না অনুরূপভাবে কোরআন একাদিমে আমরা ইতিপূর্বে চারটি চার ধরনের দলীয় উল্লেখ করেছি আল্লাহ তারা উল্লেখ করেছেন প্রথমটি হচ্ছে যে শপথ করে বলছেন দ্বিতীয়টি হচ্ছে যে তিনি যেভাবে মৃতকে জীবিত করেন সেভাবে তিনি জীবিত করবেন মৃত জমিনকে অনুরূপভাবে মৃত জমিন পানি পানি বৃষ্টির মাধ্যমে জীবিত করেন সেটা উল্লেখ করেছেন তারপরে উল্লেখ করেছেন আসমান জমিনকে উল্লেখ করেছেন যে আসমান জমিন সৃষ্টি যেভাবে করেছেন মানুষ সৃষ্টি তার থেকে অত্যন্ত ছোট বিষয় সে বিষয়ে তিনি উল্লেখ করেছেন অনুরোধ ভাবে আল্লাহ যে দুনিয়ার বুকে আল্লাহ তারা যুগে যুগে দেখিয়ে দিয়েছেন যে অনেক সময় তিনি তাদের সামনে চোখের সামনে এমন লোকদেরকে জীবিত করেছেন যারা মৃত ছিল যিনি এরকম মৃত জিনিসকে জীবিত করতে পারেন মরা জিনিসকে একত্রিত করতে পারেন এরকম অনেকগুলো তথ্য তিনি তুলে ধরেছেন যাতে করে ইমানদাররা ইমান আনতে পারে আর কাপড়দের চোখ খুলে যায় তারা যেন ইমান নিয়ে আসে ইমান ইমানদারদের ইমান বর্ধিত হয় জন্য কোরআনে কারিমে বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন হাদিসে বিভিন্ন ঘটনা এসেছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তালা যেভাবে চোখের সামনে তোমাদের চোখের সামনে মৃতকে জীবিত করেছেন তেমনিভাবে ভাবে অন্যান্য মৃতকে সব মানুষ মরে গেল সমস্ত সৃষ্টিকূল শেষ হয়ে গেল তাদেরকে আবার তিনি জীবিত করতে সক্ষম কোরআনে কারিমে আল্লাহতালা বলছেন এরকম কয়েকটি ঘটনা তিনি উল্লেখ করেছেন কোরআনেকে এক নম্বরে তিনি উল্লেখ করেছেন ওজাইরের ঘটনা তিনি উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন اوكل الذي مر على قريه وهي خاويه على عروشها قال ان يحيي هذه الله بعد موتها فاماته الله مئات عام ثم بعث قال كم لبثت قال لبثت يوما او بعض يوم قال بل لبثت مئات عام فانظر الى تراميك وشرابك لم يتسن ونظر الى حمارك ولنا جعلك للناس وانظر الى كيف نون شزها ثم نكسوها الرحم له قال اعلم ان الله على كل شيء قدير سوره بقره 259 نمره ايه যে এক লোক যাচ্ছিল এক জনপদ দিয়ে দেখতে পাল জনপদ সম্পূর্ণ বিরায়ন হয়ে গেছে তখন তার মনে হল যে এই জনপদ আল্লাহ কিভাবে আবার আবার এই আবার জীবিত করবেন জনপদের মধ্যে আবার আসবে জনপদ আবার কিভাবে সঠিক পথে পরিচালিত হবে তার বুঝে আসেনি তখন তিনি তার কিছুক্ষণ পর তার ঘুম আসলো এখানে ঘুমিয়ে গেল আল্লাহ তাকে সেখানে মৃত্যু দিয়ে দিলেন একেবারে সবকিছু মরে সব কিছু শেষ হয়ে গেল কিভাবে শেষ হয়ে গেল। পরে সেটা বুঝতে পারলো পুনরুত্থিত হলো সে জীবিত হলো জীবিত হওয়ার পর আল্লাহ তাকে আল্লাহ কতদিন ছিল অবস্থায় তখন তিনি বললেন যে একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ঘুমিয়েছি অর্থাৎ তা সে যে একশো বছর ঘুমিয়েছে তার খবর নেই এই জন্য আল্লাহ তলেন বা আমি আরাম ঠিক নয় তুমি যা ধারণা করছো তা নয় তুমি একশো বছর তুমি ঘুমিয়ে কাটিয়েছ তারপর তিনি বললেন ফনজরিল্লা তি কেউ একশো বছর পরে যে না হয়তো সকাল থেকে বিকাল হয়েছে অথবা একদিন অথবা একদিন অথবা দিন হয়েছে এরকম না অথবা দিনের কিছু অংশ হয়েছে এরকম না বুঝতে পারে এই তিনি বললেন তবে তুমি দেখ তোমার গাধার দিকে তুমি যে গাধায় চড়েছো সে গাধার কি অবস্থা অর্থাৎ সেটা মরে মাটির সাথে মিশে গেছে এজন্য তিনি নিদর্শন হিসাবে আমি দাঁড়া করাবো যে এই নিদর্শনের মাধ্যমে বুঝতে পারবে কেয়ামত অবশ্যই সংঘটিত আল্লাহ তালা পুনরুত্থান ঘটাবেন তারপর তিনি বললেন অঞ্জুরা দাঁড়াও তুমি দেখো তুমি ভালো করে তাকাও দাঁড়াও দেখাও তোমার এই হাঁড়ের দিকে এই গাঁদার হাঁড়ের দিকে কিভাবে সেগুলোকে আমি মিল দেই সুমন এক সুহা ল সে তার উপর আবার আবার গোস্ত পরিয়ে দেয় ফলাম্মা তাবাই আলাহু তখন দেখলো যে গোস্ত ফলাম্মা আবার জীবিত হয়ে গেল তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন যে একশো বছর পরে তাকেও জীবিত করলো তার গাদাকে মাটি থেকে আবার জীবিত করলো অথচ তার খাবার এবং পানীয় নষ্ট হয়নি আল্লাহ তালা যা ইচ্ছে তা করতে সক্ষম এই জন্য তিনি বলে ফেললেন আয়লা মো আন্নাল্লা আলা কুল্ল সেহেন কাদের আমি জেনেছি আমি জানলাম যে আল্লাহ তালা সবকিছু করতে সক্ষম এটা আল্লাহ তালা প্রমাণ দেখিয়ে দিলেন দুনিয়ার বুকে যে কিভাবে কীভাবে আল্লাহতলা সবকিছু করেন কিভাবে তিনি জীবিত করেন সেটা তিনি প্রমাণ দেখিয়ে দিলেন সেই একটি নিদর্শন তিনি দেখিয়ে দিয়েছেন যে দুনিয়ার বুকে আখ্রাত হবে পুনরুত্থান ঘটবে আল্লাহ তালা জীবিত করবেন সে একটা প্রমাণ দেখান অন্যরূপ আরেকটি ঘটনা আল্লাহকারী উল্লেখ করেছেন ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লামের সাথে ইব্রাহিম আলাহি সালাতুস্লাম তিনি বললেন যে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন করবেন সেটা আমাকে একটু দেখান আল্লাহ আলাম আপনি কি ইমান আনেননি আপনার কি ইমান নেই কিন্তু ইমান আছে এটা অবশ্যই আল্লাহ তালা তিন শুধু কৌতূ হল দেখতে চেয়েছেন কিভাবে করেন এটা শুধু ইমান যদি না থাকতো আল্লাহ সেটা দেখাতেন না যেহেতু ইমান আছে আল্লাহ তালা দেখাতে দেখালেন যে ইমান আছে এখন তুমি দেখো যে কিরকম তোমার অবস্থা ইমান যেহেতু আছে এখন তোমাকে দেখাচ্ছি তখন তিনি বললেন যে অবশ্যই হ্যাঁ আমার ইমান আছে আমি ইমানুল গাভী বিশ্বাসে বিশ্বাস করি যে আপনি পুনরুত্থান ঘটাবেন তবে আমার মনটা প্রশান্তি দিতে চাচ্ছি যে কিভাবে করেন তা দেখব আল্লা তালা বলেন ফাখুল ফাখুর আর বাড়াতাম আপনি সেগুলিকে আপনার কাছে লালন পালন করুন অর্থাৎ হচ্ছে যে এগুলি আপনার কাছে রাখুন আপনি খণ্ডবিখণ্ড করে এগুলোকে এ জাল আলা কুলি জি মিনহুনা জুস আন প্রত্যেক পাহাড়ে একটুকটা করে রেখে আসুন তারপরে এই পাখিগুলোকে ডাক দেন ময়না পাখি অমুক পাখি ঠমুক পাখি ডাক দেন যেগুলিকে আপনি চিনেন যেগুলো আপনার পোষা পাখি ছিল সেগুলিকে আপনি ডাক দিবেন ইয়া তিন একা সার ইয়া দেখবেন যে সেগুলো এক একসাথ হয়ে বিভিন্ন অংশ একসাথ হয়ে আপনার কাছে উপস্থিত হয়েছে ওয়ার্ল্লাম আন্নাল্লা আজিজুন হাকিম আর আপনি জেনে নিন তিনি তালার প্রবর পরাক্রান্ত তিনি সবকিছু করতে সক্ষম তিনি প্রাজ্ঞ তিনি এভাবে জীবিত করেন সেভাবে জেনে নেবেন আল্লাহ তার এই নির্দেশন দেখালিমেন ইব্রাহিম যা চেয়েছেন সেভাবে আল্লাহ যেভাবে তার কাছে ফিরে আসলো সেটা প্রমাণ করলো যে আল্লাহ কিভাবে তিনি মৃতকে পুনরায় পুনরাল্লাহর কাছে তিনি পুন জীবন দিবেন এবং তার কাছে উপস্থিত করবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো পর্বে কিভাবে আল্লাহ তালা মৃতকে পুনরুত্থান ঘটাবেন যে যে সমস্ত নিদর্শন তিনি দুনিয়ার বুকে মানুষকে দেখিয়েছেন সেগুলো আরও কয়েকটি উল্লেখ করব ইনশাআল্লাহ যে পুনরুত্থান অবশ্যই হবে তার প্রমাণস্বরূপ ইনশাআল্লাহ ততদিন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখান আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত